السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الذي قال في كتابه المبين وقوموا لله قانتين وقال عن الصلاة وقال عن الصلاة وإنها لكبيرة إلا على الخاشعين والصلاة والسلام على إمام المتقين وسيد الخاشعين محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون وقال النبي عليه الصلاة والسلام أرحنا يا بلال بالصلاة وقال عيداً তো আইনি পিস এসার নামাজে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মোসাল্লিদের মধ্যে মতনৈক্য কেউ বলছেন নামাজ পূর্ণ চার রকাত হয়েছে আবার কেউ একজন কেউ বলছেন না কম হয়েছে এমন তো অবস্থায় এক যুবক উঠে जोर गलत जो ना अवश्य नामज कम इमाम सहेब जिज्ञेस कर शक्त कर प्रमाण की तुम्हार तीद एसबसार टाक पैसार हिसाब निकाश दैनिक कमप्लीट कर हिसाब निकाश कमप्लीट है नाई एर मान के नाम पर्ण ए कम पढ़े लोकट्री नाम्पर्द मतमत कि जे व्यक्ति नामज कम हल ना बस तर प्रमाण हलार हिसाब जी कमप्लीट जा हो जाए सारा दिन तमज ठीक आज जो हिसाब कमप्लीट है मान हे आज की वम साहेब नाम पुण्य पढ़ार नाई তিন রাখাত বা দুই রাকাত পরেই সালাম ফিরিয়েছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদত না এবারত আদত এবং এবারতের মধ্যে পার্থক্য হচ্ছে এই প্রথমে আমরা পার্থক্য জেনে নিই আদত শব্দ অর্থ হচ্ছে আরবি শব্দ স্বভাব অভ্যাস হ্যাবিট কালচার আনুষ্ঠানিকতা এটাকে বলা হয় আদাত বাদত বাংলায় আমরা ব্যবহার করি আদত আর এবার হচ্ছে নিজেকে বিলীন করে দেওয়া ছোট করে দেওয়া বিনয় নম্রতার সঙ্গে আল্লাহ রব্বুল্লা আরামিনের কে তার অলুহিয়াতকে তাকে রব বলে তাকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়া আদত এক জায়গার এক এক রকম হতে পারে আমাদের দেশের পোশাকাদি আর এ দেশের পোশাক মধ্যে পার্থক্য আছে না আছে না এখানকার বিবাহ সারীর আনুষ্ঠানিকতা আমার দেশের পার্থক্য রয়েছে চলাফিরায় খাওয়া দাওয়ায় কথাবার্তায় লেনদেনে উঠা বসায়। যে কালচারে মানুষের পার্থক্য হতে পারে যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে কালচার বা অভ্যাসের মূল হলো সবই হালাল সবই বৈধ বৈধ ওই পোশাকটা পড়া যাবে না যেটা নিষেধ আছে বাকি যেকোনো পোশাক নিষেধের ভিতরে যদি না আছে पोशाक ही पड़ते आदत मूलत हालेष जेटा से बद मूल हम चलो ना चलाते हम दरिल प्रयोजन प्राण अथवा सही हज एबाद करते हम्बतर संगे करते आशा आकांक्षा नहीं करते भय भीति सहकारे करते आल्ला के खुशी करते आल्ला नाराजी असंतुष्ट निजेक बात करते परम भल मन थे, थे, के के थे दिल उजाड़ भलोदे इबादत आदब पड़े भलोबा ना बचें असुविधा नहीं भय करें नो जो ए सवार सवार इबादत की सवार भिन्न भावना एक একই হবে আল্লাহর জন্য হতে হবে রাসু সাল্লামের তৈরি নামাজত কোরআনতলা আল্লাহর জন্য হতে হবে কার তৈরিকাই হতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তৈরি আপনি যদি বলেন যে সাহেবুদ্দিন বেলা সাহেব আপনি যে গুতরা আর আবা পড়ে एख वज दर की उत्तर की होता आदत कलचार ए दे दर प्रयोजन नहीं नि दलिल प्रयोजन आदि बोलने निशाद तो दर दलिल ये व्यवहार प्रयोजन नहीं क्योंकि ये दरल प्रयोजन तंधुगे यथाटूक बुझते हुए प्रथम आदत हे अभ्यस আনুষ্ঠানিকতা এটা একটা কালচার এটা একটা হ্যাবিট এটা একটা এক এক দেশের এক মানুষের পার্থক্য হতে পারে নারী আলাদা পুরুষের আলাদা ছোটদের আলাদা এর মধ্যে মূলত এটা বৈধ অবৈধের জন্য দরিল লাগবে যেটা নিষেধ শুধু ওই চলবে না বাকি সবই চলবে কিন্তু এবারাক করার জন্যে দলিল প্রয়োজন এবার আল্লাহকে খুশি করার জন্য এবার মহাপ্রতের সঙ্গে মনে করেন একজন মহিলা বোরকা পড়ে কেন সৌদি আরবে থাকে তাই এদের সরকারি নিয়ম শরিয়তি আইন বোরকা পড়ে বের হতে হবে তাই বের ধরে নেন আ? অনেক সময় দেখি ওই এয়ারপোর্টে গিয়ে খুলে নেই অনেকে আছে এয়ারপোর্ট পর্যন্ত বোরকা পড়ে না এয়ারপোর্টে যখন নামে তখন বোরকা পড়ে মুসলমান অনেকে আছেন अनेक नारी एम आई एयरपोर्ट क्या महिला बाई से ही हारदेश हम स्वामी छाड़ा अन्न के तारौंद ना तरब অর্ডার পালন করে তার আব্রু ইজতকে ঢেকে রাখে তার সৌন্দর্যকে তার স্বাধীনতাকে ঢেকে রাখে বোরকাকে মনে করে একটা কে মনে করে তার রবের একটা কি এটাকে মহাব্বত করে ভয় না মানুষের ভয়ে না ভয় কার আল্লাহর ভয়ে আশা কার আল্লাহর কাছে তাহলে এই বোরকাটাই ওই মহিলার হয়ে গেল এবাদাত বুঝে আসছে আপনাদের এবাদাত এবং আদত আজ সবচেয়ে বড় মুসিবত আমাদের যেটা সেটা হলো যে আমাদের এবার আদাতে পরিণত হয়ে গেছে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা রোজা একটা আনুষ্ঠানিকতা ঈদের নামাজ আনুষ্ঠানিকতা মাঝে মাঝে নামাজ পড়ে আনুষ্ঠানিকতা করি আনুষ্ঠানিকতা আজকার মানুষ দেখানো নামাজ পড়ে মানুষকে দেখানো মোতাবর ভয়ে এগলি হয়ে গেল কি আদাতে পরিণত হয়ে গেল সবচাইতে বড় মুসিবত হলো আমাদের এবার আদাতে পরিণত হয়েছে যেটা ছিল মহব্বতের সঙ্গে করতে হবে যেটা আল্লাহর ভয় ভীতি সহকারে করতে হবে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকবে যার মাধ্যমে আখরাতে আমার কল্যাণ থাকবে যার মাধ্যমে আমার বিভিন্ন ধরনের থাকবে। অখ্রাবি কিন্তু আমি সেটা না মনে করে আদাব গেলাম আসলাম উঠলাম বসলাম শেষ হয়ে গেল বন্ধুগণ নামাজ বা সালাতের বহুবিধ ফায়দা রয়েছে কাজ থেকে তোমাদের বিরত রাখে আজ আমরা নামাজ পড়ি না পড়ি না পড়ে আবার গিয়ে ওই ফিল্মের সামনে বসে না বসে না নামাজ পড়ে সুদ খাই না না नामजी नाम नमाज कपाल मध्य मार्शाला दाग पड़े गुस खाई नमज पढ़े मध्य दायर पर्दा नहीं बो पर्दा करना मेरा पर्दा करना नमज पढ़े हाल लुजि खेलो ना आराम खेल कोई भूक्षेप नहीं नाम पढ़े अन्ाय अश्लील संगे जड़ित ची करल्ला আল্লাহ বলছেন নামাজ অবশ্যই মানুষকে অন্যায় থেকে ও থেকে বিরুদ্ধে রাখে আর আমি নামাজ পড়লাম কিন্তু আমার নামাজ কোন কাজে আসলো না আমি হার্স করলাম কিন্তু আমি নিষ্পার হতে পারলাম না আমি অমরা করলাম কিন্তু আমার কাজ হল না এর অর্থ কি ওই এ বাদাতটা আদাতে পরিণত হয়ে গেছে আমাদের কাছে সত্যি যদি এ বাদাত হিসেবে আমরা করতাম এর ফায়দা আমরা পেতাম কিন্তু যেহেতু আদত হিসেবে করি এটাকে অভ্যাস মনে করি একজন নামাজ পড়ে কমিউনিস্ট কমিউনিস্ট মানে যারা কোন ধর্ম কর্ম মানে না ঠিক না নামাজ পড়ে তাকে জিজ্ঞেস করা আপনি কেন। এটা একটা মৌলবাদীদের কাজ হ্যাঁ তাই আমার পারিবারিক একটা কালচার পরিবারের সবাই নামাজ পড়ে আমিও পড়ি ছোট কাল থেকে বাবা নামাজ শিখিয়েছিল তাই আমি নামাজ পড়ি এটা খুনি এবারে মনে করে তাহলে এই ব্যক্তির এবাদতটা নামাজটাকে তাকে সুর থেকে ঘুষ থেকে অন্যায় থেকে হারাম থেকে অশ্লীল থেকে বাঁচাতে পারবে পারবে না পারবে না কখনোই পারবে না এই জন্য বন্ধুগণ আসুন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের এবাদতগুলি তো আদত নয় আদত এবাদত নয় এবাদতকে এবাদত হিসাবেই করতে হবে আদতকে আদত হিসেবেই করতে হবে এবাদত জন্য আদত না হয় জন্য এবাদত না হয় আমাদের খেয়াল রাখতে হবে आज के संगे आलोचना कर समस्त नेकाशे मेहर आज रात स्पेशल भाव नाम जो, जो तागिर से, से कड़ानी अन्न बेपारे आई नाम करफे अन्नरा काफेनाकूम छड़े दिल का बना কিন্তু নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায় মারা গেলে তার কাপড় নাই দাপন সর্ব আল্লাহ ফরজ করেছেন এ বাদত এই সর্বপ্রথম পৃথিবীতে সর্বশেষ দুনিয়া থেকে উঠে যাবে নামাজ জাকাত উঠে যাবে মানুষ জাকাত করবে রোজা করবে না হাজ করবে না অত্যাদি সর্বশেষ এ বাদত পৃথিবী থেকে উঠবে সেটা কি নামাজ সর্বপ্রথম ফরজ হলো কি নামাজ আর সর্বশেষ উঠবে কি নামাজ নামাজের মধ্যে একটা এবার যে নামাজের মধ্যে আমাদের একটা ক্যাসেট আছে সম্ভবত তিরিশটা ফায়দার কথা উল্লেখ করা হয়েছে এতগুলি উপকার কিন্তু আমরা জীবনে আমাদের একটা উপকার দেখতে পাই না নামাজ পড়লাম সারা कपाल मध्य दाग फेले दिल नाम बन नाम बाह्यिक दिक एक हल भूहानी दिक्कत बाह्यिक दिक रही है नाम्य दिक तो अपनी হাত বাঁধলেন উঠলেন বসলেন করাত সুরা পড়লেন রুকু সেটা ঠিক কিনা কিন্তু নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাঠ সেটা হলো কি কি বলা এবং আত্মিক ব্যাপার খসু যার সম্পর্ক অন্তরের সঙ্গে আজ আমাদের একটাই শুধু কারণ যে আমাদের সলাাতের মধ্যে আমাদের খসু নেই আচ্ছা ভাই আপনারা একটা প্রশ্ন করি মনে করেন একজন মানুষ মহারাজা রাজার উপরে মহারাজা হয় না একজন মহারাজা আমার দিনাজপুরে মহারাজা আছেন এখন নয় মারা গেছে মহারাজার কাছে তার কোনো কাজ হাসিলের জন্যে একটা সেই যুগে মনে করেন দাসী উপহার করবে উপহার দেবে একজন দাসী তো যদি ওই দাসিটা প্যারালাইসিস প্যারালাইসিস থাকে তো কেমন মনে করেন রাজা তার ওই মহারাজা তার যে चावा पा से आदाय दे काना जो हाथमा जदि काटा देखते कच्चुरी जो हैंदर दे, देख लेदी एक दासी उपहार कर हालिया दिए गिफ्ट दिए ओ महाराजारिद्धि करते चाय सम्भव बर धरे पुलिस दिए बोले बेटा भाग के मानसर का डेड बडी नहीं गिर की, की राग हमें ना खुशी हबेंसदेह राग हमें ठीक ना पहले अपन सलाद हादिया का हादिया करते गिफ्ट का गिफ्टर मध्य आत्ता ने मरा से गिफ्ट आल्लासु बलायर थे भाई बोला कि खसु भरे जो भय तक भाई, भाई प्रभाव अंगे प्रत्यंगे पुट फुटे उठे फुटे उठे ना এখন যদি আপনার সামনে একটা বাঘ ধাও করে কি লাগবে অন্তরে ভয় পাবেন ভিতরে চুপসে যাবেন ঠিক না চোখ মুখ কালো হয়ে যাবে না ভয় ভয়ে মারি বলে কি বলেন তাহলে আর এই ভয়ের প্রতিফলন যে বাহ্যিক শারীরিক অঙ্গপর্তনে ফুটে উঠে থেকে বলা হয় খোজ বন্ধুকোন তাহলে ওই বালশাকে একটা ল্যাংরা খোড়া বা একটা জটবডি शी दान कर ले गिफ्ट करना जेम सम्भव ना कर लेकिन फायदा नमज तो गिफ्ट करते महानीन के कहु से मृत्यु नमज डेढ़ बड़ी नमज एट नरे ना चरे ना एर को हरकत नहीं प्रभाव नहींफलन नहीं सुभान अदा कथा बर चे देखें बन मन रखते हम खजु सलादे जदि था सलाद पाप जीवंत सलाद सलाट आल्लाह के हाथिया कर ले गिफ्ट कर ले आखिर आखरते और जदिनी लैंगड़ा खोला बर कि डेड बडी नमजी आल्ला उपहार करें से सलाद कि आशा करा सम्भव ना जो आशा करहम তার মধ্যে তার মতো মূর্খ বেকুপ আর কেউ হতে পারে না বন্ধুগণ হবে আমরা জানলাম খুশু মানে অন্তর ভিতর থেকে যে ভয় হয় যে ভয়ের কারণে আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায় স্তব্ধ হয়ে যায় স্থির হয়ে যায় ন অবিচল হয়ে যায় নড়াচড়া করে না গুত্রা টানে না এদিকে না খুশ করে না আপনার সবকিছু আল্লাহ হয়ে সবকিছু আল্লাহর হয়ে সবকিছু হবে অন্তর থেকে ভয় ভিতর থেকে শব্দ কান্না আসবে চোখ দিয়ে পানি বইবে এবং ওই শরাতের মধ্যে আপনার কি হবে মজা পাবেন এই শরাক দিয়ে দুনিয়ারও ফায়দা পাবেন আখড়াত ফায়দা পাবেন বন্ধু भय भीति बनयी दो प्रकार एक मानी और एक मोनागी सत्य ईमान ता थे आल्ला सम्पर्केान थके दिन सम्पर्क सठ ज्ञान थके रसू सामें सलाटर पद्धति नियम जाना थके रसुलमज़ आदाय करें ओ सला जो आल्ला भयति नहीं आल्ला आजमत और जयालत अल्लाहर शान सौकत आल्ला नमज पढ़व की सत्यारे मौम भयति मौमय और नम्रता बुमी खुशी खोजो आलो कि मोनाफिकर मन खुस खोजो मुनाफिक खुश खजी कैम সেটা হলো। যে আপনি দেখবেন যে তার তার কাঁধটা তার হাতটা তার গলাটা দেখবেন নয়ে গেছে শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ফুটেছে উঠে উঠতেছে যে বুঝি কতই যে ভয় ভীতি করে নমাজ পড়তেছে কতই যে পাক্কা নামাজি কিন্তু প্রকৃত তার অন্তরটাকে সম্পূর্ণ খালি সম্পূর্ণ খালি সে कृत्रिम कृत्रिम से प्रभाव अन्न प्रत्यंगे पड़ता है मन रखते खुश आप गोपन रखते अपनी मानस प्रकाश कर करे भान को যেন মনে হচ্ছে খুব ভাই করছেন না এটা সত্যিকার অন্তর থেকে যখন হবে তখন কিন্তু আর দেখানোর প্রয়োজন হবে না তখন কষ্ট করে আর সাব আপনার অন্তর কি হবে আল্লাহর ভয়ে কি হয়ে যাবে একেবারে নরম হয়ে যাবে লেমান জন্য হজর ফা তুবনুলহমান রাজা আল্লাহ আনু বলেন ইয়কুয়ান্নিপাব জিজ্ঞেস করা হল মার্কা বা মোনাফিকি বা কেমন তাই দেখবার শরীরটা খুব মনে হচ্ছে ভয় ভীতি সহকারে কিন্তু তার অন্তরে যারা ভয় ভয়ভীতি নেই এইভাবে ফোজা রুখনাথ বলেন এটা কি ঘৃণিত কোন একজন একজনকে দেখলেন যে তার হাদ্যটা খুব এবং খুব সামনে নয় নামাজ পড়তেছে মনে হচ্ছে খুবই ভয় তো বললেন যে ওই ব্যক্তি তুমি যে ভয় ভীতি দেখাচ্ছ খুশু খুঁজু দেখাচ্ছ এই খুশি খুঁজু তো আসলে আর তোমার যে দুইটা হাতকে একেবারেই নয় দিয়েছো এটা তোর মধ্যে আসলে তোমার ভয় না ভয় হলো অন্তরের মধ্যে এই বন্ধুগণ সাহাবা আল্লা কাছে আল্লাহ এই মুনাফিকে খুশি থেকে খুজু থেকে আমাকে মাফ করো তোমার কাছে পানা চাই আশ্রয় চাই জিজ্ঞেস করা হলো মুনাফিকের খুশু কি বললেন तुम्हें बात्य भावे देखो बुझी खूब भय करते भीतरे खुबी भय अंग प्रतंगे भू भय नाम करते रूप आत्म फिर आसाटे काशुर इलामाम दारण गुरुत्वे আর এই জন্যই আল্লাহ রাহু স্নাত আল্লাহনবী বলেন সর্বপ্রথমে উম্ম থেকে জিনিসটা উঠে যাবে সেটাকে খস হাত এমন দেখবে যে নামাজি নামাজ পড়বে অনেকে কিন্তু তোমাদের দিনের সর্বপ্রথম যে জিনিসটা উঠে যাবে সেটা কি আর সর্বশেষ যে জিনিসটা উঠবে সেটা কি নামাজ সালাত অনেক নামাজে নামাজ পড়বে তার নামাজ করলাম নেই কোন আদত এবার কেউ করতেছে না সবাই আজকাল মসজিদে গিয়ে দেখবেন হালে ওঠো বস যে যত তাড়াতাড়ি ইমাম নামাজ পড়ে তত ভালো নামাজের সময় রামজান মাসে দেখা যায় যে কালী সাহেব এটার মধ্যে যে ভয়ভীতি কিচ্ছুই দেখা যায় না আল্লাহ নবীর সাহবী হোজাই ফুলানের কথায় আজ বাস্তবে সেটা কি আমাদের প্রতিফুল হচ্ছে বন্ধুগুলো খসু এবং খসুর যে এটা হল গুরুত্ব অত্যন্ত কারণ খসুর ছাড়া ওই নামাজ হল আত্মাবিহীন কোন আল্লাহুলের মধ্যে বিভিন্ন জায়গায় যারা খসু এই ভয় নিয়ে নামাজ পড়ে তাদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় কি প্রশংসা করেছেন আল্লাহ মোমেন তাদের আলমেন ওই মোমেনা কল্যাণ কামী হল ওই মোমিনা তারা কৃত্য কার্য হল তাদের জীবন ধন্য আল্লাহর এখানে ইসলাম মোমিনের শিশুকে বলছেন যে এর আয়াতুল ফেরদাউসের কি হবে তাহলে নামাজের মধ্যে যে খসু থাকে এই নামাজ আপনার কোথায় নিয়ে যাবে ঠিক না সকল নবীরাগন আনসার গন বারো বারো বড়ো বড়ো মহাদ্দেশ সাহাবা ইকরাম তাবির বড় বড় ইমাম মহাদিস যে নামাজ ভারী কাদের উপরে উপরে কিন্তু যারা সত্যিকারে ভয় ব্রিটিশ নামাজ পড়ে আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে মহাপতের সঙ্গে নামাজ পড়ে তার জন্য নামাজকে খুবই হালকা নেই নামাজ ভাবনা সুরালীমান একশো নিরানব্বই নিরানব্বই আয় আল্লাহ বলেন কিন্তু আল্লাহর ভয়ে ভীত সহকে নামাজ পড়ে তারা আল্লাহর দিনের বিনিময়ে কিছুই কড়াই করে না ধর্ম এরা কোরআন বিক্রি করে হাদিস বিক্রি করে ধর্মের নামে দিনের নামে এরা কিছু ক্রয় করে না এরা ইবাদত করতে পারে আল্লাহ রবীন্দ্র নবীর সম্পর্কে বলেন বলেন যে নবীর যারা चाहना जार नाम पढ़ा चाहिए नामजिल्लासुल आल्ला सहकार आशा आकांक्षा ने আর সুফির সাহিতা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে এই তিনটা একসঙ্গে যদি এ বাদতের না থাকে তাহলে সেটা এ না সেটা কি হবে আদত হয়ে যাবে আর এ বাদত হওয়ার জন্য শর্ত দুইটা হতে হবে আল্লাহর জন্য খ্লাসের সঙ্গে আর কার তরিকায় হতে হবে অন্য জায়গায় বলেন একশো নয় নম্বর আয়তাল্লাহ বলেন যে তারা তারা করে ভয় ভীতি সহকারে ंदन करतेस्तक नीचू हुए तरफ बेहतर शेषदाय पड़े जाए तरह भय कल्लाह रबीन सुरहे नारी पुरुष दे एगारो गुण वर्णना कर मुस्लिम ममिन এরা রোজাদার এরা ভয়ভীতি এরা কি বলে সদকা করে দাং খায়াত করে এরা জিকির করে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রায় পঁয়ত্রিশ নম্বর নারী পুরুষের এগারোটা গুণ বর্ণনা করেছেন ওইখানে এই প্রশংসাতে এগুলো বর্ণনা করেছেন ওয়াল খা এই না ওই পুরুষ যারা আল্লাহকে ভয় করে ওই নারী যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাহলে এই যে ভয় ভীতি খুশু এটা একটা ভালো গুণ মমিন মুসলমান পুরুষ নারীদের গুণ এইভাবে আল্লাহ শেষে বলেন অধিকারী যারা তাদের জন্য আল্লাহকে রেখেছেন তার ক্ষমা প্রস্তুত রেখেছেন এবং তার জন্য অসীম তাদের জন্য আজও সব প্রতিদান রেখেছেন সুবাহ আল্লাহ তাহলে সত্যিকারে খুশু সহকারে নামাজ পড়লে ওই নামাজ এই ফায়দা আছে না নাই অবশ্যই ফায়দা রয়েছে আল্লাহনাম বলেন একামতের দিন আল্লাহর আসনেছে কি পাবে চায় পাবেন তার মধ্যে একজন যে একাকে দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়ে বা জিকির করে বা করে তখন কি করে ফত আয়না चुप दिए तप टपूब भाई रियागिक नामे एगारोटा कैसेट तैरी तर मध्य एक नामा खसु खजु खसुख कीपरिपूर्ण छोड़ এই ছোট ভাই আমাকে প্রায় টেলিফোন করে এত চেষ্টা করে চোখ দিয়ে তো পানি বের হতে চাই না আপনি এই ক্যাসেটটা যদি অবরোধ করি তৈরি করতেন তাহলে আমরা হয়তো উপকৃত হতে পারতাম যার ফলে এই ভাইকে কেন্দ্র করে নতুন করে আবার আমাদের আলোচনার হয়তে আজকে নতুন করে আমরা আলোচনা করছি তাকে এবং সবাইকে আমাদের আল্লাহ রব আলিন এবং খুঁজু সহকার নামাজ পড়ার কি করেন তো কান করেন আল্লাহ বলেন তিনি وما نحسن ادواءهن وصلاه وصلاهن في وقتهن واتم ما ركعوهن وخشعوهن كان له على الله عهد ان يغفر له وما لم يفعل فليس له على الله عهد ان شاء غفر لا وان شاء عذب بعدত নামাজ الله ফরজ করে দিয়েছি যে সুন্দর করে ওযু করলো সময় মতো নামাজ পড়লো আল্লাহর জন্য তার সঙ্গে একটা কি চুক্তি হয়ে গেল কি হলো চুক্তি হয়ে গেল তাকে তরিকাই করল না পরিপূর্ণ করে পড়লো না সবাই অত করলো না সুন্দর করে উঁচু করল না আল্লাহ আহদুম আল্লাহর আল্লাহর সঙ্গে তার কোনো কি অঙ্গীকার নাই কোনো চুক্তি নাই চাইলে ক্ষমা করতে পারেন আর না চাইলে তাকে আযাব দিবেন সুবহানাল্লাহ হাদিসটা ইমাম আবু দাওনাহ করেছেন 425 নম্বর হাদিস হাদিসটা সহিহ ثم صلى ركعتين يقبل عليهما بقلبه ووجه وفي روايه لا يحدث فيهما نفسه غفر لهما تقدم من ذنبه وفي روايه الا وجبت له جننه راهو البخاري والنسائي سبحان الله అలాメイ বলেন কোথাও না আজ নমাজ ভুলে হিনাও সাহেব কারণ আপনার হিসাব আমার কমপ্লিট হয় নাই এমন না বরং পরিপূর্ণ ভাবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়লো ওই নামাজে বাইরের কোনো কথা আলোচনা করল না দুনিয়া চলে গেল না বউয়ের কাছে মানে বউ বেটির কথা চিন্তা করলো না বাড়ির কথা চিন্তা করল না তেজারতের কথা করল না করলো না ভয় ব্রিটিশ সহকারে নামাজ পড়লো আল্লাহ সমস্ত গুণা ওই দু নামাজের কারণে আল্লাহ করে দেবেন সুবাহ আল্লাহ নিষ্পাপ ব্যক্তি যার কোন পাপ নাই ওষুধ খাই ঘোষ জেনা করে চুরি করে টপারি করে দুই নম্বর করে স্মাগলারি করে বে পর্দায় থাকে কি বলেন আল্লাহ নবী বলেন সে নিষ্পার ফলে অন্য বয় আছে ওই ব্যক্তি দুই রেখাত জন্য জান্নার তার জন্য কি হয়ে যায় অজিব হয়ে যায় চিন্তা করেন খুসুর কি খুশুর হুকুম সঠিক মতে খুসুর খুশুর অজিব তোমরা কি করো আল্লাহর কাছে নামাজ ভারী কাজের উপরে মনাফেদদের উপরে খাসে যারা ভয়ভীতি সকালে নামাজ পড়ে জন্য ভারী নাই এদের জন্য কিরা ভারী না যারা আছে পকেট থেকে মোবাইল বন্ধ করে রাখেন সাইলেন্ট করে রাখেন বন্ধু বোন আল্লাহরাই বলছেন যারা ভয়ভীতি সহকার নামাজ পড়ে তাদের জন্য নামাজ হালকা আর যারা ভয়ভীতি সহকার পড়ে তাদের জন্য ভারী তাহলে এর অর্থ যে খসু না থাকলে আল্লাহ রাব্বুল আলমে কে ঘৃণা করছেন আর ঘৃণী তো ওইটাই জিনিস ঘৃণী তো তখনও হতে পারে যখন কোন ওয়াজিব জিনিস হয় এই জন্য বন্ধুকুকার নামাজ পড়ে কি ওয়াজিব আরো মনে রাখতে হবে নামাজে এতে এবং এতমিনান এতমিনান বলা হয় প্রত্যেকটা জায়গা থেকে স্থির ভাবে রুকু থেকে স্থির ভাবে তাহলে কেভাবে উঠলেন তাহলে এটা খসু ছাড়া তখনই ইতমিনাল হতে পারে না তাহলে নিঃসন্দেহ খসু যে ওয়াজের এর মধ্যে কোন সন্দেহ নেই খসু ছাড়া নামাজ না পড়লে তার নামাজের সেই কোনো ফায়দাও পাবে না এই खुसू चलेक्टा सेश्न की करसुखा नामजे नहीं आसते नमज जीवंत नमज आत्ता आत्ता সম্মিলিত নামাজ কিভাবে আমরা পড়তে পারি ঠিক নিজেই বলেছেন সর্বপ্রথম আরম্বর থেকে খুশে উঠে যাবে এর মানে হচ্ছে যে ইমান দুর্বলতা এই খুশি উঠে যাওয়ারই জিনিস এটা থাকার জিনিস নয় দুই নম্বর কারণ হল আমাদের ইমান দুর্বল কি ভাইকে জিজ্ঞেস করলাম সকালের নামাজ জামাতে উঠতে পারে না হজরের নামাজ আমি বললাম অ্যালার্ম দিয়ে দিবে কয়েক ঘুমে ডিস্টার্ব হয়ে যায় তো বললাম যে আপনি ডিউটিতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন না কয়ে হাত দিই বললাম যে আপনি ডিউটিতে যাওয়ার জন্য এটা গুরুত্ব বুঝলেন এর জন্য আপনি কি দিয়ে রাখেন আর আপনি আল্লাহ যেটা করে এটার জন্য তো দিতে পারেন আপনি কয়েক আল্লাহ মাফ করে মানুষ তো মাফ করে না বলেন নামজ বেল্লা এর চৈত্রে জয়ীফ ইমানের মানুষ আর কি হতে পারে যে মানুষকে ভয় করে আল্লাহকে ভয় করে না দুনিয়ার জন্য সে সজাগ কিন্তু দিনের জন্য সে গাফল রিয়ালের জন্য ডলারের জন্য সে খুব চোখ কমান কিন্তু আল্লাহকে মানুষকে খুশি করার জন্য সে ব্যস্ত দুনিয়ার মহে সে ব্যস্ত কিন্তু আল্লাহর ভালোবাসা আল্লাহর পরিচয় দিনের পরিচয় নবীর পরিচয় জান্নার জাহান্নায়ের কথা তার অন্তরে আছে থাকলে কি সে ঘুমাতো এইভাবে তখনই ঘুমাত না আমার এক বন্ধু ছাত্র জীবনের কথা ঘুম খুব মানে ভারী ঘুম তো সবাইকে বলে রাখতো আমাদের ঘুম ভাঙত না এরপরে বুদ্ধি করলো কে কানের মধ্যে দড়ি বানায় রাখি রশি সুতা আমাদের রুমে আর আমরা কেউ ডাকি ঘুম ভাঙে না তো কানের মধ্যে সুতা বাঁধে ও জানালা বাইরে বের করে রাখে আমাদের এই ক্লাসের অন্য রুমে থাকতো আব্দুল রশিদ ভাই কয়েক সুতা ছিলেন উনি ওই ধরে টান মারলে মাঝে মাঝে চিলিয়ে উঠত লাভ দিয়ে উঠতোল্লাহ আপনি আর ঘুম ভাগে না আপনার বন্ধুকে বলেন ভাইকে বলেন স্ত্রীকে বলেন ছেলেকে বলেন পড়োশিকে বলেন রান দিয়ে রাখেন ক্রোটাই করবেন না এর মানে কি অন্তরে ভয় আছে কি ভয় নেই বন্ধু করুন খুশু না হওয়ার কারণে আল্লাহ দুর্বল এটাই বল দ্বিতীয় কারণ তৃতীয় কারণ আমরা যা অপ্রয়োজনীয় জিনিস এবং সালাদ যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সম্পর্কে গা এবং অপ্রয়োজনীয় জিনিস আমরা কি ব্যস্ত থাকি কে কি করলো কি হলো না হলো নামাজে গিয়ে দৌড়িয়ে দাঁড়ালাম আরমন্ত্র শানের কি বলে আপনার বিভিন্ন সংশয় বিভিন্ন সাহওয়াত আপনার অন্তরে জমে বসে আছে দুনিয়ার ভালোবাসা হ্যাঁ গাড়ি নাড়ি বাড়ির টাকা পয়সা রিয়ালের ভালোবাসা আল্লাহ এবং রাসুলের ভালোবাসার দাঁড়ায় কি হবে মহব্বতের জিনিসের সঙ্গে আমাদের অন্তর ঝুলা যার কারণে আমাদের অন্তর নামাজের সঙ্গে হয় না সম্পৃক্ত হয় না এইভাবে অনেক হলো ও আমাকে মারতে চাই এটা ক্ষতি হচ্ছে ওটা সমস্যা হচ্ছে এই সমস্ত বিভিন্ন मान जो क्षतिकर एगो नहीं भलोबा जिस डिस्टार्ब कर कष्ट जिस कष्ट देर फिर खसू हमारे नाम दूरभूत है ठीक नाम पढ़े क्योंकि नामजे की, की पढ़ल और, और किसी जा সুরফাতে পড়লাম এর অর্থ জানা তো না ইমাম সাহেব তো কোথায় মিলাদ পড়াবি আর কোথায় কি করবে এ ব্যস্ত তিনিও ব্যস্ত আর আপনিও ব্যস্ত নামাজি খুশি হবে কিচ্ছুই বুঝলেন না কিচ্ছুই জানলেন না কি পড়লেন আর এ বাজাত একই রকম হতে পারে ঠিকা রে এখন নামাজ মসজিদ একই রকম দেখেন না বিভিন্ন ধরনের বাংলাদেশের হুজুরের নামাজ একরকম এখানে হুজুর একরকম এক একজন আবার এক রকম ঠিক না এইভাবে সবচেয়ে বড় সমস্যা হলো ইবলিশ হিন্দিম শৈতানের কালি হবে নামাজের মধ্যে ডিস্টার্ব দেওয়া শৈতান কসম খেয়েছে নিয়ে যাবোই আমি একা জাহান নামে যাবো না শৈতান আপনার পিছনে লেগে আছে খিন্দুর শয়তান চাচ্ছে আপনার নামে ডিস্টার্ব করার জন্য খিন্দুর শয়তান আপনাকে অসা আপনার কোমনটা নিচ্ছে এদিক নিয়ে যাচ্ছে দুনিয়ার মহত্মে দিচ্ছে কোথায় কোথায় আপনাকে ঘুরায় নিয়ে বেড়াচ্ছে রাস্তায় ঘাটে ব্যবসা বাণিজ্য আপনার কালী হল নামাজের যে মজা এই নামাজ করে দেয় নামাজের যে এই আপনাকে শেষ করে দেয় নামাজ বানিয়ে দেয় যাতে করে এই নামাজ আপনার পড়া হলো কিন্তু কোনো কাজে আসবে না এই শৈতানের কারণে আপনার এই নামাজে কি হয় না আপনার খসু খুব আসে না নয় নম্বর কারণ হলো দশ নম্বর কারণ হলো যে এই খুশু খুর এবং এই ধরনের নাকি খুঁজে আসবে নারুনাথ ঠাকুর তো জানতাম হলে তারপর না সেটা হবে কি বলেন এখন যা আমরা আলোচনা করি যে কি করলে আমাদের এই খসুখজুর বাড়বে এবং এই নামাজটা রুহানি নামাজ হবে যে নামাজের আমাদের কাজে লাগবে বিন্দুবন আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে খসু খেয়ে নামাজ করতে বলছেন রাসুলসাল করতে বলছেন তার নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসুল এমন কাজের অর্ডার করেন না যেটা অসম্ভব কি বলেন এটাকে অর্জন করা এটাকে কাস করা এটাকে আয়ত্ত আনা কি সম্ভব আমাদের এখানে কারণগুলিকে আমরা দুইভাগে ভাগ করতে পারি ভালো করে খেয়াল করেন আমার সঙ্গে কিছু কারণ আছে করণীয় যেগুলি করলে আমাদের খসু বাড়বে खुशना क्योंकि खुशी आसबें जो पहाड़ का जमीन कदते ভয় ভীতি তার হতে পারে আসমান হতে পারে আল্লাহিয়াছিল কোরআনের ভয়ে আল্লাহর ভয়ে যদি পাহাড় টানতে পারে আল্লাহ বলছে কোরআনের আমানত আসমান জমিনের কাছে পাহাড় পর্বতের কাছে সবাই ভয় ভীতি সহকারে নেয় নাই। তাহলে যদি ভয় করতে পারে মানুষ যাকে জীবন দিয়ে গ্রহ দিয়ে আত্মা দিয়ে পঞ্চন্দ্র দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন তার ভয় আসতে পারে না পারে না অবশ্যই পারে এজন্য বন্ধুগণ আল্লাহ নবী আল সাল্লা হাজর মুসা সালাম সালামকে আল্লাহ বললেন আল্লাহ রবাহা দেখছেন জাতা গ্রামগঞ্জে মা বন্ধা জাতা দিয়ে আটা পিসে না যখন জাতা ঘুরায় শব্দ হয় না একটা আল্লাহর নবী সালাম যখন নামাজ পড়তেন তখন ওই ধরনের শব্দ আসত ভিতর থেকে অন্য প্রাণায় আছে যদি পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দেন গ্যাসে চুলা দাঁড়াই দেন টক বক টক করে ফুটে না আল্লাহর নবী সালাম যখন নামাজ পড়তেন তখন ওইভাবে অন্তর ফেটে কান্না আসতো চোখ দিয়ে পানি বইত এবং ওরকম টক বক শব্দ হতো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রাজিন কি ছিল সেই নামাজ এই বন্ধুগণ নিঃসন্দেহে এটা সম্ভব তাহলে মনে রাখতে হবে যে সমস্ত কারণগুলি করণীয় যদি করি যেগুলি বর্জন করি তাহলে নিঃসন্দেহ আমাদের খুশি আসবে এবং বাড়ানো তাহলে এ আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করি প্রথমে হল যেইগুলি ত্যাগ করা করতে হবে বর্জন করতে হবে যে সমস্ত কারণগুলি বর্জন করলে আপনার নামাজের ফিরে আসবে সেই নামাজ আপনার কাজে আসবে দুই প্রকার একটা নামাজের আগে একটা নামাজের ज रही खसु खजू बाढ़ कि छो त्याग करसुख बाढ़ आलोचना करते त्याग करते बर्जन करते टयलेट प्रयोजन आजाद पुरान कर वायु चाप दीच नमज एक ठंडार दिन उसे आरोप रूजी करते कष्ट ना আপনার যদি কৃষব এখানে চাপ থাকে তাহলে এটাকে দূর করে ফেলেন তারপরে উজি করে নামাজ পড়তে যান এই জন্য আল্লাহ নবী বলেন আল্লা ন কেউ যদি টয়লেটে যেতে চায় এবং এদিকে কামাত হয়ে যায় আপনার প্রয়োজন মোট কথা আপনার রেস্ট হাউসে যাওয়া প্রয়োজন এই কে কামা থেকে গেছে কি করবেন দূর দিবেন না আল্লাহ বলেন তাহলে সেই রেস্ট হাউসে গিয়ে তার এই পেশাবার জন্য দৌড় করে নাই আবু শরীফের হাদিস হাদিস আলম বলেন্লামী বলেন যদি খাদ্য হাজির হয়ে যায় ক্ষুদা থাকে আগে খেয়ে নাও পেটে ক্ষুদা তাড়াহুড়া করে নমাজে পড়ে আসি খাওয়াটা তারপরে আসতে হবে আর নমজটাই তাড়াহুড়া বা উল্টো পেটে ক্ষুদা আছে আগে খাওয়া খেয়ে নাও পেসব পায়ে চাপ আছে আগে দূর করে নাও তারপরে গিয়ে তুমি নমাজ পড়ো এই বলে আল্লাহ রাজুবেন পেশাবার চাপ নিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন ভিতরে থেকে নামাজ হবে নাকি কক্ষণি না এই জন্য বন্ধুকোন পেশাব পাইখানার চাপ থাকলে বা বায়ুর চাপ থাকলে দূর করে নিয়ে তারপরে নামাজ পড়তে হবে দুই নম্বর যদি খাদ্য হাজির হয়ে যায় खाना हाजिर होए जाए और पेटे खुदा सके तले आगे खावा शेष करें अल्लाह निरबान ला सलात बिहज्रते ताआम खाद्य हाजिर होए गेले खावा आपन नमाज কোয়া চলবেন আগে khenen और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले इजाकुर्रिबा इशा आशा व हादातिस सला फदौ बिही कबला अन तुसल्लु सलात अलमगरिब वला تؤज्जुलो अन अशायकुम और फिर रिवायत इजा वजी आशा अहदकुम দোকান মুসলমান আদিস খাওয়া যদি হাজির হয়ে যায় তাহলে আগে খায় নেন তারপরে আপনি নামাজে যান ওদিকে যদি আপনার নামাজ শেষ হয়ে যায় হতে দেন অসুবিধা নেই কিন্তু আপনি আগে নামাজ পরে খাবেন হবে না আপনি স্ত্রীর খেয়ে তারপরে ধীরে স্ত্রীর নামাজ পড়ুন বুঝে আছে তাহলে খানার খোদা নিয়ে আপনি নামাজ কখনই পড়া চলবে না এইভাবে তিন নম্বরে যে সমস্ত জিনিস আপনাকে নামাজের কি করে মাসগোল করে দেয় সমস্ত জিনিস আপনাকে কি করে নামাজ থেকে অন্যদিকে যায়। জায়গা যদি হয় মনে করেন খুব মুসিদের খো নামাজ এমন আজকাল তো জায়নামাজ মশা কাবা শরীফের ছবি কি বলে ব্যাথরুম আক্রাসের ছবি অমুকের তমুকের কত রংচ এ সমস্ত জায়জ নাই এই জন্য জায়নামাজ কেনার সময় ওই বায়তল্লা আর কাবা এগুলি খোঁজ করবেন দেখবেন সাদা মাঠা এমন জায়নামাজ কিনবেন যে জায়নামাজ আপনার চোখ বা ওদিক দৃষ্টি নিক্ষেপ চলে যায় বা সামনে ছবি ঝুলানো আছে আপনার শরীরে কাপড়ের মধ্যে এমন কাপড় নিয়ে নামাজ পড়া যাবে না আল্লাহ নবী আলহাতাম নিষেধ করেছেন আমি সংক্ষেপ করি কারণ সময় হয়তো খোলা হবে না বন্ধুক্ষণ আল্লাহ নবী নামাজ পড়তেছিলেন একটা ওই দোড়া কাটা কাটা কাপড়ে তো বারবার ওই দিকে আল্লাহ নবীর দৃষ্টি রাখছিলেন আল্লা আল্লাহ বলেন এটা অন্য নাই এমনটা নিয়ে আসো এর দাগগুলি আমাকে নামাজ থেকে কি করছে বিরত করেছে নামাজকে আমাকে মুশগুল করেছে নামাজ থেকে এইভাবে আল্লাহনী আসাল্লাম নামাজ পড়তেছিলেন মা আসল একটা দিয়ে ছিল ওই কি বলি আমরা দর্জার মধ্যে কি দায় পর্দা আল্লাহ নবী নামাজে আল্লাহ নবী কারেন তো ওইখানে দুইটা সিন ছিল ওই ভেড়ার কি বলো দুমবার আল্লাহ নবুলি এটাকে ঢেকে দাও কারণ এটা বারবার কি নমাজে ডিস্টার্ব করে তো বন্ধুকোন কাপড়ে হোক শরীরে হোক গন্ধ হোক এই জন্য ময়দা কাপড় নিয়ে গরম জায়গায় শেষ করি না এটা আপনি আল্লাহর জন্যে ইবাদত করতেছেন এটা শুধু দায়ী সর না এটা আপনি এর মাধ্যমে দুনিয়াতে কল্যাণের জন্যে এই বন্ধুগণ তাহলে যখন আপনি কোন আপনার আপনাকে নামাজ থেকে অন্যদিকে নিবে না। নেই আতর মেখে সুন্দর কাপড় পরে আপনি যখন নামাজ পড়বেন ওই নামাজ আসবে না আসবে না অবশ্যই আসবে চার নম্বরে হলো যে ঘুম আপনার খুব ঘুম পাচ্ছেন আপনি নামাজ পড়ে যাচ্ছেন না আগে ঘুম পেরে নেন ঘুম পেয়ে নিন এই জন্য আল্লাহ তারপরে যে সময় নামাজ পড়ে তারা অনেক সময় ঘুমের অবস্থায় দোয়া করতে আসে দোয়া নিজে যদি করে বট দোয়া করে ফেলছে আল্লাহ যদি দোয়া করুন করে তার তো ক্ষতি লাভের ক্ষতি হবে না হবে না এই জন্য নবী বলেন অন্য হাদেশে এসে গেছে তাহলে ফরজ নামাজও যদি এটা তাহাজদের নমাজ আত্মীয় নামাজ নকর নামাজ এমনকি ফরজ নামাজও যদি এমন হয় যে সময় সময়ের মধ্যেই পড়তে পারবেন তাহলে ঘুমিয়ে যান দিয়ে বলে দিন সময়ে উঠে তারপর নামাজ পড়েন ঘুম নিয়েই নামাজ পড়তেছেন এটা কখনই কিনা আপনার এই নমাজে খুশি হবে অনেক সময় মানুষ সেদায় পড়েই আছে খবর নেই ওই তারাবি নমাজ পড়তে দেখেন নাই সেদা আছেই বসে ঘুমায় বসেই আছে ঘুমাই গেছে খবর নেই তো এই নামাজ পড়ে কোনো ফায়দা হবে খুশু হবে কখনই হবে না ঘুম নিয়ে নামাজ পড়া যাবে না পাঁচ নম্বরে হল একজন আও করতেছে নাক ডাকতেছে বা তার শরীর এবং অঙ্গ হয়তো এ হচ্ছে যেহেতু আপনার নমাজে কি হচ্ছে তাহলে কোন গল্প করতেছে গল্প করতেছে বা কেউ ঘুমিয়ে আছে তাকে সামনে করে নামাজ পড়া চলবে না এটা ত্যাগ করতে হবে আগেই কেউ যদি আসবে তখনই আসবে না এরপর আসেন দ্বিতীয় প্রকার যেটা নামাজের মধ্যে যেগুলি বর্জনীয় নামাজ অবস্থায় এক নম্বরে হলো যে নামাজ অবস্থায় আপনি নামাজ যখন পড়তেছেন নমাজ শুরু করেছেন এবার আপনি নামাজ শুরু করার পরে এদিকে আপনি ওই গুতরা ঠিক করতেছেন এদিকে পাঞ্জাবি নাড়তেছেন এদিকে চুল কাটছেন মোট কথা এমন কাজ যেগুলি বা আপনার মনে করেন ওই হয়তো পায়ের নিচে একটা কি পাথর পড়ে গেছে ওটাকে সরাচ্ছেন তো মোট কথা যার মাধ্যমে নামাজ আপনার বিচ্যতি ঘটে খুশু খুশুখজুর এই ধরনের কিছু সোজা করা এটা আগেই ঠিকঠাক করে নিতে হবে আপনাকে আগেই ঠিক করে নিতে হবে মাথার উপরে কি বলে ওটাকে না এই জন্য নাল্লার মেয়ে বলেন চলবে না এরপরে হলো যে এমন জোরে জোরে কেরাত করতেছেন আপনি যে আপনার কেরাতের মাধ্যমে হচ্ছে এমন জোরে কেরাত করে নামাজ পড়া যাবে না নামাজ যখন পড়বেন যদি একাকি নামাজ পড়েন আপনার কান শুনবে এতটুকু জোরে পড়বেন আপনি যদি জোরে কেপাত তাহলে মুক্তিটা সেজন্য পড়বেন কিন্তু কি হবে ডিস্তাব হবে আল্লাহ এটা কি নিষেধ করেছেন তিন নম্বরে এরই দেখা হ্যাঁ কেউ ঘড়ি কেউ দেখতেছে ডানে কে দাঁড়ালো বামে কে দাঁড়ালো সামনে কে আছে এইভাবে ডানে বামে আগে পিছে কি করা এইভাবে আপনার দৃষ্টি নিক্ষেপ করা আল্লাহ নিষেধ করেছেন কারণ আন যখন আপনি জায়গায় দৃষ্টি রেখে নমাজ পড়বেন আল্লাহ আপনার দিকে চেয়ে থাকে আল্লাহ আপনার কি করে দেখে থাকে যখন আপনি চক্ষু কি করে নড়ান তখনই আল্লাহ আপনা থেকে আপনাকে ছেড়ে তিনি চলে যান আসমানের দিকে উপরের দিকেও কি তাকানো যাবে না আল্লাহবেন এদিকে তোমরা যখন নামাজ থাকবে তার চক্ষু দিন উপরের দিকে না দেখে দামে বামে যদি সামনে একটু পিছনে দেখে তাহলে নামাজ নষ্ট হবে না চক্ষু ছিনিয়ে নিবে চক্ষু ছিঁড়ে বের করে নিবে সুলান আল্লাহ এই এজন বন্ধুগুন তখনই উপরের দিকে দেখা যাবে না দেখলে কি হবে আপনার নামাজে খুশি নষ্ট হবে এইভাবে চার নম্বরে আপনার থুচু ফেলা যাবে না আল্লাহ বলেন যখন তোমার নমাজ পড়ে তখন কোথায় কি করবেন এখানে পায়ের নিচে ফেলা যাবে না এখানে আপনার মিন্ কি বলে ওটাকে রুমাল বা মধ্যে ফেলে আপনার পকেটের মধ্যে রেখে দিতে হবে এইভাবে নামাজের মধ্যে কমরের মধ্যে কমরে বা মাজার মধ্যে হাত রেখে নামাজ পড়া যাবে না কোন খবর নেই আপনার যখন মুখে হাই আসবে আল্লাহনী বলেন আল্লাহনবী বলেন কিছা একদিন মস্ত তা যখন যদি হাই আসে তাহলে যত সম্ভব সেটাকে কি আপনার নামাজকে নষ্ট করে দেওয়া এজন্য যদি হাই আসে তাহলে সম্ভব হয়ে তাকে চেপে নেওয়া না হলে তাকে হাত বিক্রি করে দেওয়া বন্ধ করে দেওয়া এইভাবে নামাজের মধ্যে প্যান্ট লুঙ্গি পাজামা তাখন নিচে না ঝুলিয়ে রাখা আল্লাহ নবী নিষেধ করেছেন আল্লাহ নবী নিষেধ করেছেন যাই নাই ঠিক এইভাবে প্যান্ট বা লুঙ্গি বা যে কিছুই আপনার তাকরুর নিচে নিচে ঝুলিয়ে নামাজ পড়া চলবে না এটা তো সবাই হারান কিন্তু নমাজের সময় আরো বেশি জঘন্য এটা সর্ব অবস্থায় হারাম চলবে না ঠিক এভাবে চাদর দিয়ে চাদর দিয়ে মাথার উপর এইভাবে করা কি নিষেধ রয়েছে কিন্তু আপনাকে ফ্রি হয়ে নামাজ পড়তে হবে যাতে করে এর মধ্যে আপনার খুশিও আসে আট নম্বরে হলো যে কোনো জীবজন্তুর সাদৃশ্য করে নামাজ পড়া যাবে না আল্লাহ নবী নিষেধ করেছেন চারটা জিনিসের সাদৃশ্য করে নামাজ পড়তে মানতে হবে বসতে হবে তোমার সাল্লাহ আমরা পশু পাখির কি করি কার অভ্যাস পশুর অভ্যাস না পশুর অভ্যাস অনেক নারীরা অনেক মহিলারা আঙ্গুল বড় করে রাখে ঠিক ওই জন্য আল্লাহ বলেন তিন ভাবে নামাজ পড়তে আলো শুরু করেছেন কাগজে ভাবে থক থক করে খায় ওইভাবে মারলেন আর উঠলেন আপনার হিংসর জন্তুর মতো করে বসে নামাজ পড়তে না একটা জায়গায় নির্দিষ্ট করে। যায় নামাজ পড়ে রেখে দিয়েছে ওখানে গিয়ে সবসময় নামাজ পড়ে না কোন নির্দিষ্ট জায়গা করা কি জাহাজ নেই কোন নির্দিষ্ট আপনি জায় দিয়ে বা দিয়ে দিয়ে আপনি যখন যেখানে গিয়ে পৌঁছবেন হয় আপনার জায়গা যেভাবে সামনে করে দিয়ে পিছনটা নিতটা মাটির মধ্যে লাগাই দিয়ে বসে যায় এইভাবে বসা যাবে না কিভাবে বসতে হয় বাম্পায়ের উপরে বসে ডান খালো করে অবস্থা হয় কিনা দুইটা পায়ে দুই মাটির সঙ্গে লাগিয়ে দিতে নিষেধ করেছেন কুকুরের মতো আর খ্যাকশিয়ালের মতো শিয়ালের মতো এদিক হ্যাঁ চাইতে আল্লাহ নবী নিষেধ করেছেন তাহলে এই কাজগুলি নিষিদ্ধ তাহলে আমরা এই নমাজের আগের কাজগুলো যদি আমরা ত্যাগ করতে পারি যেগুলি বর্জনীয় নামাজের ভিতরে যেগুলি বর্জনীয় তাহলে আমাদের খুশু আসবে এবার আমরা বলবো কেউ সংক্ষিপ্ত হবে যে সমস্ত কাজগুলি করণীয় আমাদের যে কাজগুলি করলে আমাদের কি হবে খুশু বাড়বে এটাকে আমরা তিন ভাগে বাদ করতে পারি কয় ভাগে একটা হলো নামাজের আগে একটা নামাজের মধ্যে আর একটা নামাজের পরে নামাজ শুরু করার আগে কিছু করণীয় কিছু হল নামাজের মধ্যে করণীয় আর কি ছিল নামাজের পরে করণীয় তাহলে আসুন প্রথম ভাগ যেটা নামাজের আগে করণীয় প্রথম কাজ হলো যখন মহাজিন আজান দিবে তার আজানে উত্তর দেওয়া কেউ শোনালো মরে মরে আজানের ধনে এই আজানের ধ্বনি যেন আপনার অন্তরে কি হয় কর্ণকুহুরে পৌঁছে অন্তর নিচে উঠে এই জন্য আলমী বলেন এই তো বল মহাদ যা বলে হুদহু তাই বলো মহাদ বলতেছে আল্লাহবর আল্লাহবাহর তোমরা কেউ নেন আসাহ আল্লাহ রসোল্লাহ তুমি সাকির দিয়েছো তোমার রসুলা অত তোমার দায়িত্ব কি সব ছেলেদিন নমাজের দিকে চলে আসো হাইয়ার ফলা তুমি কল্যাণের দিকে চলে আসো আবারও বলা হচ্ছে আল্লাহবাহ আল্লাহ ছাড়া কোনো অন্যের বান্দি অন্য কিছু তুমি দুনিয়া বন্ধ হয়ে গেছো চাকরি বাকরি বন্ধ হয়ে গেছ ব্যবসায় বাণিজ্য বান্ধা হয়েছে। কিন্তু না তুমি বান্ধেকার একমাত্র আল্লাহ সব কিছু ছেড়ে দাও আপনি এই মন মানুষকে নিয়ে যখন মতজনের সঙ্গে আজানের উত্তর দেবেন এরপরে কি করবেন আল্লাহ নবীর প্রতি আমার জন্য তোমরা চাও মানে ওসিলার দোয়া করো আল্লাহ আল্লাহ এই দোয়া পড়েন এবং কেমতের মাথায় আল্লাহ রাসোর সুপারিশ পাবেন এমন একটা মম্মাশকে যখন আপনি উত্তর দেবেন আপনার ওই নমাজ পরে নমাজে বেরে খুশিখ হবে না হবে না এটা কিন্তু নামাজের বাইরে ঠিক না এভাবে আজান এবং দোয়া কি হয় আল্লা ফেরত না কবুল করেন আপনি দোয়া করেন আল্লা নিঃসন্দেহে আমি দোয়া করতেছি দোয়া কবল হচ্ছে এই অবস্থাতে আপনি মসজিদ যাবেন আপনি এরপরে কি করবেন আপনি সুন্দর করে উঁচু করতে তিন নম্বরে উজুর শুরুতে বিসমিল্লা উজুর সময় আপনি চিন্তা করেন এই উজুর অঙ্গটা ধুচ্ছেন এই অঙ্গ দিয়ে আপনার পাপগুলি ধুয়ে ধয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আপনি উজুর এই উজুর ফজিরতের কথা মনে করেন আল্লাহ নবী বলেন আর এক নমাজের মধ্যে যতগুনা সব আল্লাহ ক্ষমা করেছিলেন এই উজুর কথা চিন্তা করেন আর আল্লাহ বলেন মন্তবাদ উজুটা কারো যে হতে হবে আল্লাহি নীতি আমি নদীর উজু মত উঁজু করল অসল্লা गोपेला से नमज पढ़ल खुशु खुजूर सहकारे दुनिया के हजर नदी जेनेक्त समस्त गुणा कर देता करें चू तुरंत गुणागुली झड़ जा पापुक्त निकी बने रखें जलि कैमर मठे झलमाल झलमाल चलो আল্লাহ নবীকে তাই আমার উম্মতের যারা গরম কেউ না উজু কেমত এর দিন আমার উম্মতের যারা উজু করেছে পাচক তো এই উজুর জায়গাগুলি কেমতের মাঠে কি করবে ঝোলকিবে আর আমি এটাই দেখে আমার উম্মতকে আমি दौड़ दिए ना खूब स्थिर भाव सुंदर भाव रसना रुजूब पापल झरे रखे चोख ना भावे। भावे। एग एग पाप पार, पार, मुखेर पाप हाथ মাথার পাপ পায়ের পাপ সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এমন নিয়ত করে যখন একটা মানুষ উজু করবে ওই লোকটা গিয়ে নামাজ পড়লে কেমন হবে নামাজটা শুধু তাই না ওই ব্যক্তি যখন উজুর পরে আপনি দুয়া পড়বেন এরপরে দোয়া পড়বেন কি কেমতের মাঠে আল্লাহর আলামিন জামনাথের আর্থিক দরজা খুলে দিবেন যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে এইভাবে যখন আপনি উজু করবেন দোয়া পড়বেন নিঃসন্দেহ এরপরে চার নম্বর হলো আপনাকে কি করতে হবে নিঃশ্বাস করে তারপরে উজুরাকে নিঃশ্বাস করতে হবে দুই রকম বর্ণা আছে লাল্লাশ্বর কিন্তু মা করলে বোধহফের দা করলে বোখারি মুসলিমের হাতেই চালান দিয়ে বলেন যদি ভালো লাগে করতাম অজুক করা প্রত্যেক নমাজের সময় কোনো বর্ণা আছে প্রত্যেক উজুর সময় কোনো কোনো বর্ণ আছে নামাজের সময় এই জন্য দেখেন নামাজের সময় কি করে নাই আছে কারণ কোনো কথা আছে কোনো কোনো বর্ণাতে কথা আছে দুটোই করা শুন এরপরে পাঁচ নম্বরে হল সুন্দর পোশাক পরে আতর মেখে হ্যাঁ শ্বশুরবাড়ি যখন যান তখন মাসাল্লাহ সবচেয়ে ভালো কাপড়টা কোন মতেঙ্গি পরে গেঞ্জি পরে মসজিদ নম্বর আজ হ্যাঁ যখন তুই মসজিদে নামাজ পড়তে যাবে তখন সৌন্দর্য হয়ে সবচেয়ে সুন্দর কাপড় পরে আতর মেখে সুগন্ধি মেখে খোশ মিজাজে গিয়ে হাজির হবে নিঃসন্দেহ একজন মানুষ যদি ভাই সুন্দর কাপড় পরে আতর উজু করে তখন না আপনার নমাজের মধ্যে খুশি অবশ্যই হবে এমন ভাই যদি আপনি কি করেন নামাজ পড়েন এরপরে হলো ভাই নম্বরে হলো আপনার আউরত যেটা শরীর ভালো করে ঢেকে নিন পুরুষের আউরত হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত এবং দুই কাঠ এটা ঢাকলে তার নামাজ হবে আর মহিলাদের দুই হাত থেকে দুই কবজি এবং মুখ ছাড়া আর পায়ের উপরটা বাদ দিয়ে বাকি সমস্ত ঢেকে তাকে নামাজ পড়তে হবে যদি কি বলে আপনার পরপুরুষ থাকে বাজনাবি পুরুষ থাকে তাহলে তার সামনে মুখ ঢাকিয়ে নিতে হবে হাতও ঢেকে নিতে হবে পাও ঢেকে নামাজ পড়তে হবে এই জন্যে ভালো করে ওনাটা বেঁধে নিন বোরকাটা ভালো করে আজকাল তো মার্শাল্লাহ বোরকার যত রংচন্ মুসিবত বোরকা খোলা আজকাল সৌদি আরবের বাজারে একটা গামছা পরেছেন ফ্যানের বানাচ উড়ে যাচ্ছে বারবার ওটাই ধরতে ব্যস্ত কোন মামাজ পড়বেন আপনি ভালো করে শুত্র আওরাত আপনার ভালো করে নিতে হবে যাতে করে নামাজের মধ্যে কোন ডিস্টার্ব না হয় এবং নামাজের মধ্যে কি বলে আপনার নামাজ উজু করার পরে নামাজ শুরু করার আগে আপনার আঙ্গুল ফুটানো আঙ্গুল না ফুটানো যদি আপনি ওই বসে আপনি নমাজের আগে গিয়ে মুর্শিদে হাজির এই জন্যই ক্যামতের মাঠে সাতশ্রবিন মানুষ আল্লাহর আসন্নীতে ছায়া পাবেন তার মধ্যে ওরা বলুন আর এখন বোনবাসা হাজির ওই ব্যক্তি আল্লাহর আসন্নীতে ছায়া পাবেন যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলা তখন একে আমাদের সঙ্গে হাজির হয় না আগে হাজির উদ্দিন মুসাই রাজি আল্লাহ তালা মহর্ষ অবস্থায় তার জীবন যাই যায় এবং ছেলে মেয়েরা কাঁদতেছে চিন্তা করতেছে বাবা যাবে জান্নাত না জান্নাম কি হবে সাইদু উদ্দিন মুসাইউর সন্তানদেরকে ডেকে বলছেন বাবা তোমরা আমার জন্য কাদো আমি আল্লাহর কাছে ভালো ধারণা রাখি আল্লাহ ব্যাপারে আমি চল্লিশ বছর ধরে এমন কোনো দিন চাই নাই যে আজানের উত্তর আমি মসজিদে বসে না দিয়েছি সুফহান আল্লাহ চল্লিশ বছরের পাঁচক তো নামাজেই মসজিদের ভিতর থেকে আজানের উত্তর দিয়েছেন সাইদ হাইব্লাহ তালী আন আর আমরা আজান হলের উত্তর নিয়ে আমরা জানি না चिल्ला आदर हम्यूम चलते मस्जिदे जो अपनी दुली कट ताहुल दुआखैर कर दिए एर नमज शुरू कर नमजे खुशी होना इंशाला এরপরে হলো আট নম্বরে হল আপনার নামাজে দানুর আগে লাইন সোজা করে নেওয়া কাঁধে কাঠ পায়ে পা লাগিয়ে নেওয়া আলু মেয়ে বলেন যে তোমাদের দুইজনের পায়ের মধ্যে ফাঁকার মধ্যে দিয়ে শয়তান যাতায়াত করে ছাগলের বাচ্চা যেরকম যাতায়াত করে আমরা তো একজন এখানে একজন ওখানে একজন আধহাত আগে একজন আধ হাত পিছনে এটা কিন্তু ঠিক না আল্লাহী বলেন তোমরা কি ওইভাবে লাইন বাধ্য হবে না যেমন ফেরেস্তারা আল্লাহর সামনে লাইন বাধ্য হয় সাহা বলেন কিভাবে ভাই তারা কাঁথে কা পায়ে পা তারা একে অপরের সীষাঢালা প্রাচীর মতো হয়ে দাঁড়ায় আজ আহাস বলেন আমরা সাহাইক্রাম আমাদের কামে কাম পায়ে পা মেল দাঁড়াতাম আল্লাহ নী বলে ছয়তান যাতায়াত করে আর আমরা বলি যে ওটা করা যাবে না ওইটা বলে আমার ওনা যাবে নাই ওইটা বলে আমার হুজুর কয় না হ্যাঁ এটা বলে কঠিন লাখ দাঁড়াবেন সোজা হতে হবে আর সোজা হওয়া তখনই যখন কাঁধে কাঠ পায় পা মিলিয়ে আপনি দাঁড়াবেন এর জন্য যখন আপনি কাঁধে কাঠ দাঁড়াবেন না পায় মধ্যখানে যাতায়াত করবে তখন আপনার শয়তানের দিকে থাকবেন না আপনার নমাজে আপনি থাকবেন শয়তানকে তো আপনি ব্যবস্থা করে দিলেন আপনার ভেতরে ঢোকার তা আপনি কোনো থেকে শৈতানকে দূরে সরাবেন এরপরে নয় নম্বরে হল এই খুশি সম্পর্কে আপনাকে অভিহিত হওয়া খুশু এর গুরুত্ব এর ফিল এটা যে খুব গুরুত্বপূর্ণ আপনার নামাজ আল্লাহ বলেন কেউ তো নামাজের কত পায় দশ ভাগের এক ভাগ পায় কেউ নয় ভাগের এক ভাগ কেউ ভাগের এক ভাগ কেউ ভাগের এক ভাগ কেউ ছয় ভাগের ভাগ কেউ পাঁচ ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ खसुपूर्ण नाम कल परीक्षा फिल कर खोजर माध्यम नाम তুমি যেটুক নামাজের বুঝো ওটুকুই তোমার নামাজ হবে যেটুক বুঝবে ওটুক নজাজ হবে না অর্থাৎ বুঝেছো যে জাগ্রত সহকারে কারণ গাফের হয়ে নামাজ পড়া কার আলামত মোনাফিকের আলামত এর সলাপে কম কুসাম হায় উঠতেছে ঘোম ধরতেছে না উঠতেছে মুনাফিকের নামাজ এরপর আমরা আসি নামাজের ভিতরে আমাদের করণীয় তারপরে আপনারা শোনেন নামাজের ভিতরে नमजर बहरे नमज शुरू आगे करते अपनी नमज शुरू कर प्रथम करणी हल केवल के सामने सूत्रा के सामने सूत्रार नमज पढ़ा वन, कारण अनेक समय देखा जाए सूत्रा बोलते अपनी नमज पढ़े अपन सामने किू रेखेंटा रैक हक रेल हक वाल हक जा सामने रेखे नमज पढ़वें अने दूर वाल आपने सही कवर मध्य गए अनेक व्यास गेव रेखी अनेक दूर एक गले कम भाई नमज पढ़ते এই জন্য এটা অনেকে ওয়াজিব বলেছেন এই জন্য নবী বলেন যে ইরা আবুল নামাজ পড়ে সে নামাজ পড়ে এবং তার নিকটে যেন দাঁড়ায় আল্লাহ নবী দাঁড়াতিন এবং সূত্রা এবং নবীর মধ্যখানে তিন গজ তিন গজ মানে কত হলো তিন কত হ্যাঁ শেষদার এবংের মধ্যে একটা ছাগলের বাচ্চা যা পাত করতে পারতেন চিহ্নিত করে দেয় না দেখা যায় দুই হতো না ঠিক এটা সুন্মতির মুখালেফ মসজিদ বানানো যায় না এমনভাবেই একটুক জায়গা নিতে হবে এক লাইনের যেখানে সে লম্বা করে সাজদা হইতে পারে হাত ডিটা যদি না লেগে যায় হাতডিটা খোলা রেখে বাজারের সঙ্গে যদি না লেগে যায় এবং সে যেন হয় বরং আপনার কি বলে তিন হিসেবে যার রুক যার কি বলে সাজদা সোজা হয়ে হলো না তার মনজি হলো না এই নামাজে আপনার কুত্রে খুশি হবে বন্ধুগণ আপনাকে নামাজ পড়বেন তারা আলম বলেন এরা সল্লা হরা সূত্রা যদি সূত্রাকে সামনে করে নামাজ পড়েন তাহলে আপনার সূত্র আপনার মধ্যে শৈতান যাতায়াত করতে পারবে না তাহারিমা দিয়ে ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় রাখবেন বুকের ওপর রাখতে হবে বন্ধুক্ষণ নাবির নিচের হাত দাবার কোন সই হাদিস নেই জয়িফ হাদিস নাবির উপরে হাদিস বা হাত দাবা হাদিস শুধু সই হাদিস হলো দান হাত বান হাত ওপরে বুকের উপর রাখতে হবে বুকের উপরে যেখানে আপনার খুশু যে কারণে ওর উপরে হাত রেখে যখন আপনি লঞ্চ করবেন আপনার খুশু বাড়বে আল্লাহর ভয় বাড়বে আল্লাহর আসসালাম এইভাবে হাত বাঁধতেন আল্লাহ আল্লাহর আসসালাম আমাদের হাত বাঁধতেন এই জন্য বুকের নিচে হাত বাঁধার কোন বাড়াবের উঠে সালেন্ডার পণ্য আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বলে তার কাছে আত্মসমর্পণ করে নামাজ শুরু করলাম সব ভুলে গেলাম তা তাহলে খাওয়া চলবে না ঘুমা চলবে না হাসা যাবে না খাওয়া যাবে না শুধুমাত্র আল্লাহ যা করতে বলছে নামাজের যা কাজ এটাই করতে হবে যখন আপনি দুটি হাত এজন্য आल्ला नवबी रहा हाथ एभवे मध्य माध्यम हो निजी के विलीन कर आल्लर का छोटा सब किसान आल्ला सपते दिए दाड़े जावा चाहबें तक आल्ला दान कर तीन नम्बर शेजदार जगह देखा से कथाई देखते अपनी ताहरिमा बे बुकर पर हाथ बोरे कैन शेजदार जगह देखते दानी बने देने समय दादान अवस्थाई शेषदार जगह রুকর সময় দু সময় আল্লাহ দেখেন সর্ব অবস্থাতেই শ্রদ্ধার জায়গাতে দেখতে হবে এবং অনেকে করে কি চোখ বন্ধ রাখে এটা সুন্দর বিরোধী কাজ আল্লাহনী এটা সুফিদের কাজ চোখ বন্ধ করে আল্লাহ নবী নাজফর নাই তো যদি দেখেন যে আপনার স্বামী এমন মসজিদের চক্রবক্র কোন সমস্যা চোখ খুলে রাখতে হবে এজন্য চোখ বন্ধ করা সম্ভব বিরোধী এরপরে চার হলো এবার আপনি দোয়া ইস্তেপ তা পড়ে আবুজুবিল্লাহ বিসমুল্লাহ পরে কি করবেন দোয়া ইস্তেপ তা পড়বেন এবং আউজিল্লাহ পড়বেন সাত প্রকার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহীয়া বানাই দিয়েছে জায়না হুজুর কোথায় পেলেন এরাও একটা কি এটা একটা সানা সাত একাধিক সানা রয়েছে এক এক সময় একটা সানা পাঠ করেন এবং খেয়াল করেন কি বলতেছেন আপনি আল্লাহমায় খাতা আল্লাহ কাছে দূরে রাখতে বলতেছেন আল্লাহ প্রশংসা করতেছেন আমার এইভাবে যখন তার কাছ থেকে পানা চাইবেন শতান ভাগবে এবার আপনার নামাজে খস আসবে এরপর আপনি কি করবেন এরপরে পাঁচ নম্বরে সুরা ফাতেহা পাঠ করতে হবে এবং সুরা ফাতেহা নামাজে রুকুন সুরা নামাজ সুরা ফাতেহা করে নামাজ হবে না নির্মাণ হন মুক্তি হন জয়ের হোক আসতে হোক নকল সুন্নত ফরত যে কোনো আমাদের হবে এবং একটা একটা করে আয় পড়তে হবে আল্লাহামদুল্লাহাম সুরফা পড়তে একটা একটা করে বিসমিল রাহিম আর আহমদুল্লাহ রা আর রহমান রাহিম থেমে একটা একটা করে আয় পড়তে হবে এই আর্টগুলি হবে এবং সবচেয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন করতেছেন তখন আপনি কাকে লক্ষ্য করে বলতে আল্লাহকে আপনি আল্লাহর কাছে আপনি আল্লাহ বিভিন্ন আছে তার শহরের মধ্যে অনেক দোয়া আছে বিভিন্ন তো দোয়ার মধ্যে মধ্যে কি সুরার এক সময় এক এক জায়গা থেকে পড়া তাহলে কি আসবে আসবে হলো যদি তেলাওয়াতের তেলাওয়াতের মধ্যে আয়াত আসে তাহলে সেজদা করা নয় নম্বরে হলো যখন আপনি কোরআন পড়বেন যখন দোয়া পাঠ করবেন সেগুলিকে বুঝে বুঝে পড়া অর্থ জেনে ইমাম তাবল রহমাতুল্লাহ আলাই বলেন আমি খুব আশ্চর্য হই যে কোরআন পড়ে কিন্তু কোরআন অর্থ জানি না মাসা আল্লাহ এখন বই অনুবাদ হয়েছে সব দোয়ার অনুবাদ হয়েছে দোয়াগুলি কি বলতেছে আপনি আল্লাহকে যেন এই জন্য ইদন বাসকি বললেন তুমি যেটুক বুঝবো ওইটুকি তো তোমার নামাজ আর যেটুক বুঝলো সেটুকু তোমার নামাজই না এই আল্লা বলেন যখন তোমার নামাজ পড়বে তখন মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যু অবধারিত আল্লাহ বলেন তার নামাজ সুন্দর হবে এমন ভালো নমাজ পড়ো যেন মানুষ মনে করো বুঝি আর এর আর বুঝি নমাজ পড়ে নাই এটাই বুঝি নামাজ শেষ নমাজ আর কোনো নামাজ নাই এমন সুন্দর করে নামাজ পড়ো এই সুন্দর করে নমাজ পড়তে হবে মৃত্যুর কথা স্মরণ করে এগারো নম্বরে আপনাকে সালাফের কথা আল্লাহ মুসি সাহাবিদের কথা নামাজ হবে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন তখন কি আল্লাহর নবীর আসতামে দাঁড়াতেন তখন তারা ডাঙে পামে কোথাও দেখতেন না ভয় ব্রিটিশ সরকার নামাজ পড়তেন আব্দুল্লাহ জুবাইব রাজার লক্ষ নামাজ পড়তেন মনে হতো দাঁড়ালে একটা যেন কাঠ নির কাঠ কোন তারপর বুঝতে পারে না তার নামাজ মাসলাম বসার তিনি নামাজ পড়তে ছিলেন মসজিদে মসজিদ ভেঙে পড়ে গেছে লোকজন ভেঙে গেছে তার খবরই নাই আল্লাহ একবার আল্লাহ একবার সাহাবা ইকলামের যখন নমাজ দাঁড়াবে তখন এই তীর বের করো আল্লাহ হয় একজন মহাদেশ তার পায়ে ক্যান্সার হয়েছিল কেটে ফেলতে হবে কিন্তু কখন কাটবে এখন তার ওই ঘুমিয়ে কি বলে ছিল না ইঞ্জেকশন ছিল না তো নির্ধারণ করা হলো যে যখন নামাজ দাঁড়াবে ঠিক নামাজ যখন দাঁড়ায় তখন তার দুনিয়ার খবর আর থাকে না এইভাবে বন্ধুগণ সালাফরা যখন নামাজ পড়তেন কেউ সাহাবি ছিলেন নামাজ পড়লে নামাজ থেকে বের হলে তার নমাজ পড়ার পরে নামাজ পড়লে তারা ডানে বামে কে থাকতো জানতে পারতো না তারা নামাজ পড়লে নামাজের নামাজ শেষে তাদের চেহারা বিপন্ন হয়ে যেত হাজরত আলী রাজ তারা নামাজ পড়লে ভয়ে কাঁপতেন ভয়ে নমাজের মধ্যে কাঁপতেন হজরত ইম আহমদ রহমাল কি বলে আপনার ইবন তাইম রহমতুল্লাহ আলাই নামাজ পড়লে তিনি শরীর তার কাপ্ত হয়ে আল্লাহ আকবর এভাবে নামাজ পড়তেন এই জন্য দেখছি কেউ গুত ঠিক করতেছি কেউ হিসাব করতেছি কেউ বাজার করতেছি কেউ বাড়ি গেলাম কেউ বাচ্চার কথা বললাম কেউ টেলিফোন করলাম নামাজে সবকিছুই করি ওই নমাজ দিয়ে কাজ হবে না এরপরে নামাজের মধ্যে আমাদের মিনান সহকারে স্থিরভাবে যখন যেটাতে যাবো রুকুর সময় স্থির সময় বর্ণনা করা আপনি রুকু অবস্থায় মাথা নত করে আপনি দায়ন করে আল্লাহকে সারেন্ডার হয়ে এবার রুকুর সময় দোয়া পড়ছেন সেই আল্লাহ প্রশংসা আমি বর্ণনা করছি যে আল্লাহ কি সবচেয়ে বড় এইভাবে আপনি আপনি মাটির সঙ্গে মিলায় দিয়ে আল্লাহর কাছে কলজল হয়ে আপনি দোয়া করবেন আল্লাহ বলেন তোমরা যখন সেদ্ধ অবস্থায় থাকো তখন সবচেয়ে বান্দা আল্লাহ নিকটতম হয়ে যায় ওই সময় তোমরা দোয়া করে তোমাদের দোয়া কবল হবে এজন্য সেদ্ধায় যে কোনো দোয়া করতে পারেন যে কোনো নামাজে সে তিনবার সুরোন আল্লাহ বলারই সুযোগ না আর কি দোয়া করব। অবস্থা তো মুশকিল তো এখানে ওই যে ওই যে মুরগের দানা এই খাওয়া ধান খাওয়া চাল খাওয়া আর ওই কাকের ঠক্কর মারার মতো আমাদের নামাজ এই গিয়ে সে আল্লাহর নবী আল্লাহ নবী আলসালাম যতটুকু দাঁড়িয়ে থাকতেন অতটুক রুকুতে থাকতেন অতটুক রুকু থেকে উঠে দাঁড়াতেন সবারা মনে করতেন ভুলেই গেছে সেদা যায় শেষ দাড়ি কতটুক থাকতেন বসে দুই সাজার মত অতটুক বসতেন আবার সাজা করতেন আল্লাহ একবার সারা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন পার ভুলে যেত মায় বলতেন্লাহ আপনার তাদের পিছনে সবাই গুণা মাপ কেন এত করেন শেষ দায় গিয়ে বেশি বেশি করে দোয়া পড়া শেষ দায় অনেক দোয়া রয়েছে দোয়া মাসুর হোক আপনার আরবি জবান যে আরবি ভাষায় যে কোনো দোয়া করতে পারেন আপনার খুশিখসি বাড়তেই থাকবে এরপরে এরপর হলো এটা হলো মধ্যে এরপর আমাদের নমাজের শেষে অবস্থায় আপনি আঙুল নড়াবেন না সময় নড়া থাকা আল্লাহ নবী বলেন যে এইটা আসব আল্লাহ শৈতান বল্লমের চাইতে বর্ষার চাইতে শৈতানের জন্য এটা কঠিন এটার মানে শৈতানকে কি বললম মানা আল্লাহর নবী কেবলামুখী হয়ে বসে এই আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন না নড়াতে থাকতেন তো সবসময় নড়াতে পারেন পুরো সময়টা অথবা দুচারবার চারবার নড়ো হয় বা একবার নড়ালে যে কোনো সময় আর শাহাদাল্লাহ এ সময় নড়ার কোনো সহি দলিল নেই কাজই এই যে আঙ্গুল নড়ানোর মধ্যেও কি শহীদ তা না আপনার কাছ থেকে ভাববে আপনার খুশি বাড়বে এটা নড়াতে থাকবে এটাই শূন্য এরপরে হলো তিন নাম্বার হলো নামাজের পরে যেগুলো আমাদের করণীয় সেটা হলো কি যে নমাজ শেষ হয়ে গেলে নমাজ সালাম ফিরিয়ে আপনাকে দোয়া করা আসসাফরুল্লাহ আমার নমাজ পরিপূর্ণ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد هو كل شيء قدير لا حول ولا بالله لا اله الله ونعبد الا إياه. له النعمه وله الفضل وله الثناء الله ونعبد الا اياه مخلصين له الدين ولا وكره الكافرون فجر والمغربه 10 لا اله الا الله وحده ولا لا له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير এরপর আয়াতুল কুরসি এরপর সূরা ইখলাস নাস ফালা সুমান আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহবর আমাদের অর্জন করতে পারি নামাজের আগে যেগুলি বর্জন করা যেগুলি নামাজের মধ্যে বর্জন করা যেগুলি করণীয় নামাজের আগে এবং নামাজের ভিতরে এবং নামাজের পরে তাহলে দেখা যাবে আমাদের নামাজ প্রাণবন্তক নামাজ হবে রুজো ফিরে আসবে নামাজের খুশি খুঁজে আসবে এই আমাদের গুনামাপ হবে দুনিয়া রুজি রুটিতে বরকত হবে আখড়াতো নাজাত হবে বহুবিদ অশ্লীল বেহায়া অন্যায় থেকে আমরা বেরো থাকতে পারবো সবচেয়ে আশ্চর্য লাগে একজন মানুষ নমাজ পড়ে কিন্তু সে সরপুর খাবার নাই তার দ্বারা কি হয় সে করতে থাকে নাহ নামাজ পড়লো নামাজের নামাজ চোর কোনো আল্লাহনবী বলেন রুখুপূর্ণ করে না সেজা করে না দোকান ঠিক করে না এই হলো কি সে নমাজ চোর এই জন্য সে যে নমাজ না পড়ে আমরা নমাজকে সুন্দরভাবে পড়ি এবং একে আমরা খুশি খুশি সহকারে পড়ি আল্লাহ রবা আলাম আমাদের সুন্দরভাবে রসুলের তরিকায় আল্লাহকে খুশি খুশি করার জন্য মহাব্বতের সঙ্গে ভয়ভীতি সহকারে আশাকাঙ্ক্ষা নিয়ে আমরা রসুলের তরিকায় নামাজ পড়ে আল্লাহকে আমরাই রুল রুহানি নামাজ পড়ে আমাদের দুনিয়া আখড়াতের আমরা ফাইদা অর্জন করতে পারি ওসালাম মোহাম্মদ আসসালামাইকুম আলহামক